إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُلْنَا مُمْدِرِينَ وقصد إسلام فيه و ديني قندبان الله رب العالمين جابتي و فرشمشا جيني آمدركي شوشت ركي عدكي شادرون وازمور فيه وقصد إخوار فيه و ديني قندبان الحمد لله. তারপরে পরে বিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আের প্রতি অনেক অনেক গরু ও ছাড়া বর্ষিত হোক আল্লাহ আলহ্লা বন্ধুগণ আমরা যে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি বা চলেছি সে বিষয়টার সম্পর্ক সবে বড়া के केंद्र करें शराध के पालन उद्यापन ए सम्पर्क प्रकार लोक हमेशे और समाज देखते पाई एक प्रकार लोक शोराध के विद कारण ए विषय दरिल प्रमाण नहीं त আর এক প্রকার লোক এটাকে পুরোপুরি শূন্য তথা তার চাইতো বেশি গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করা হয় বা করে থাকেন তারা এই পালন করার ক্ষেত্রে অনেকগুলো দরিল ও মানুষকে দেখান ও পেশ করে থাকেন আমরা বিরাত কি বিরাত নয় বা শোবে ইতিহাস কি কিভাবে এটা পৃথিবীতে শুরু হল বর্তমানে এর অবস্থান কি এ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি না আজকের যে দেব বা দেওয়ার ইচ্ছা করেছি সেই বিষয়টি হলো শোবেবাদকে কেন্দ্র করে যে সকল দলিল প্রমাণ পেশ করা হয় বিশেষ করে প্রধান দলিল কিছু যেটা প্রাণ কিংবা সুন্নত অর্থাৎ হাদিসের গ্রন্থ থেকে পেশ করা হয় আমরা সর্বরা উদযাপন করা বিরাজ করা যাবে না কিন্তু তখনই যদি আবার ওর কাছে কেউ অনেকগুলা নথিপত্র নিয়ে উপস্থিত হয় অনেকগুলো দলিল প্রমাণ নিয়ে উপস্থিত হয় হওয়ার পর বলে যে সকল দলিল হচ্ছে সবেবরাত বরাদ উদযাপন করার দলিল বা এ সকল প্রমাণ হচ্ছে সবেবরাত প্রমাণ তাহলে একজন সাধারণ মানুষ সমস্যায় করতেই পারে যে একটু আগে একজনের কাছে শুনলাম যে এটা বিদা করা যাবে না আর এখনে আবার অন্য হুজুর উঠে এতগুলা দলিল প্রমাণ পেশ করে দিল তাহলে ব্যাপারটা কি এই যে একটা সংশয় মানুষের মধ্যে কাজ করছে বা সমাজের মধ্যে দেখা যাচ্ছে সে কারণে আমি সবে বরাজ সম্পর্কেও এ সকল দলিল প্রমাণের কিছু পর্যালোচনা করার জন্যই আজকের এই মহফিলে উপস্থিত হয়েছে বন্ধুরা সবে অপরাধ সম্পর্কে সত্যিকার অর্থে কোরআনে কোন বর্ণনা নেই এটা কোরআন শরীফের দলিল থেকে যেটা বলা হয় তার সামান্য কথা कुरान मजिदे लयलास मिन शाहबान ला जो शब्द शाहबान मासगुल देखें तर आलोचना एक तब कुरीफर एक आया भूलशत हो কিংবা আর অন্য কোন কারণে হোক যেটা কিছু লোক প্রমাণ হিসাবে পেশ করে থাকে সেই আয়াতি আমি বুধবার শুরুতে পাঠ করেছি সেটা হচ্ছে সুরা দোকান সুরা দোকানে আল্লাহ রব আলম বলছেন যে হা মিমিন হা মিম এবং স্পষ্ট কিতাবের পছন্দ সুস্পষ্ট কিতাবের পছন্দ তারপরে বলছেন অবশ্যই আমি সতর্ককারী আরেকবার আয়াতির অর্থ শুনেন ইন্না আনজাল্লা হুফি লেই নাসিমোবার আমি অবতীর্ণ করেছি এই সুস্পষ্ট কিতাবকে बरकतपूर्ण रिपे इन मंदिर सतर्कारी प्रमाणित आरोप कुरान मजिद के अवतीर्ण करोगा मंदिर वश्य सतर्ककारी इटा के बोझा जा सवे बराध उद्यान करते जब कौम शरीफ आयात टी स्पष्ट जान ता कि बोझा जा सवयराज उद्यापन करते बराध उद्यान करार्जन दल हिसाब पेश करा कि धरने युग कुर शरीफर आया नु व्या सम्पर्क आलमी बरकतपूर्ण रेम अवतीर्ण कर रिता सोएबरात रि भाई तफसर कार तफसर तबी তাবেই কাকে বলে সাহাবির পরে যারা সাহাবিদেরকে ইমানের অবস্থায় দেখেছেন এরকম এক লোকের এরকম এক ব্যক্তির তসিদ আমাকে বলেন তফসিক কি ইসলামে দরিল দরিল হবে হয় কোরআন মজিদ না হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিফ দুটির অবর্তমানে যদি সাহাবাদের ঐক্যমত পাওয়া যায় বা আমল পাওয়া যায় তাহলে সেটাও আমলের যোগ্য হয় আল্লা রসুলেরও কথা না কোরআনেরও কথা না সাহাবিরও কথা না একজন তাদের কথা পেয়ে গেলাম আমি মানতে শুরু করলাম এটা ইসলাম কি মানতে হয় এরকম যদি হয় তাহলে কোরআন শরীফের প্রায় প্রত্যেকটি আয়াতের তফসিরে কারো না কারো থেকে কিছু না কিছু কথা আসবে আর ওটাই কি মানতে হবে সেজন্য এর বেশি বিশ্লেষণ আমি আর করতে যাচ্ছি না এ সম্পর্কে তস্তিরে কর্তুবি তিনি বলছেন ও লাইতুল মুবারকাত কাদক সে তফসিরে বলছেন যে তাব ইকরামা সে এই লাইলা মুবারকর ব্যাখ্যা বা তফসিরে বলেছে যে এটা হচ্ছে সাবান মাসের মধ্যে রাত বাস বরাত তিনি বলছেন মানে অথপর তিনি আবু বাকার আড়ে একটি তথ্য সেখানে পেশ করেন এবং তার উত্তি পেশ করে বলেন তাদের মধ্যে যে কে কোন একজন এটাও বলেছেন যে এটা কিন্তু তাদের এই উক্তি বাদে কেন বলছেন রেহান তারা আল্লা বলেছেন শাহরুম আর ওটাই হচ্ছে তাহলে সেই লাইলাতুল কাদ এবং মুবার হচ্ছে সে রাত্রি যেটা রমজান মাসের রাত্রি কিন্তু সেটাকে এই সাবান মাসের রাত্রি হিসাবে পেশ করা ব্যাখ্যা করা বাতিল কথা আর লাস্ট তফসির যেটা আমাদের সকলের জানা একটি স্পষ্ট এবং যেটা প্রায় সকল মানুষের কাছে আছে তিনি একটি কথা বলেন মানের একটা নিঃস্বান যে ব্যক্তি বলবে যে এটা সবে শবে বরাতের উদ্দেশ্যে আয়াত অবতীর্ণ হয়েছে বা লায়রা মোবারকা বলতে সব আজকে বুঝিয়েছে যে এটা কথা বলবে কামার ইকরামা যেমন তাবে থেকে বর্ণিত হয়েছে তাহলে সে খুব দূরে ছাগল চড়াল এটা একটা আরবি পরিভাষা দূরে ছাগল চড়া এর বাংলা পরিভাষাটা বা উক্তিটা আমরা বলতে পারি যে বহু দূর থেকে ঢিল মারল কথা হলো যে যেখানে আপনার ঢিল মারার প্রয়োজন আছে যে আমে বা যে ফলে कास आपनी दूर ढिल मारे तो ढिल से जगह दूर ढील मारे आसल सम्पर्खो नकल मुफास्ट क्लियर लायला मोबारा का चूर दोकने जो बोला वालाबीन मुदिन আর সেই বরকতপূর্ণ রাত্রিটা হচ্ছে আসলে লাইলাতুর কাদার আসলে শোভের কাদার আসলে রমজান মাসের শেষ দশকের করে একটি কিন্তু সেই তফসিলকে জমুরে জমহুরের মুফাফির তফসিলকে উপেক্ষা করে সম্পর্কে তা বলার চেষ্টা করেন এটা খুবই দুর্ভাগ্য বিষয় এবং মুসলমানদের জন্য এরকম কোন মুসলিম আরেমাকে অভেখা দেওয়া আর সকল মুখাত্রের যেটা যে ঐক্য উপেক্ষা করে অন্য একটি মতকে গ্রহণ করা আসলেই তাদের করে কিছু না কিছু গোলমাল আছে এটাই প্রমাণ করে বন্ধুগত আমরা এই বিষয়ে কোরআন শরীফের এই এক বিষয়ে আর বেশি কথা বলছি না এবার যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি যে দলিলগুলির সেটি হচ্ছে কিছু স্পষ্ট এবং কিতাব এসেছে তার যে কিছু মানুষ যারা আমরা সাধারণ করে বুঝি না শরীয়তে দলিল প্রমাণগুলো সম্পর্কে ভালো জ্ঞান নেই এরকম মানুষকে যদি কিছু হাদিস তার সামনে পেশ করে দেওয়া হয় তাহলে তার মনটা বলতেই পারে যে এতগুলো হাদিস কেমন করে আমি এটাকে स्वीकार करी आलोचना शेष सारा पेश करबू सर्वप्रथम फजिलते गुरुना सकल मानुष के बीच हादिस तिरमिदी देवर्णित हादी तिरमिदी जेटी पुतुबे चिता छर स्पष्ट और भलो उत्तम कितबर मध्य विशेष कितब সেই তির মিজিতে এই হারিসটি এসেছে কেতাবুৎসম আবুম অনুচ্ছেদ এবং যার শিরোনাম দিয়েছেন বা কেন্দ্র করে যা বর্ণিত হয়েছে এই বর্ণিত হয়েছে বলার পর তিনি একটি হাদিস বর্ণনা করেছেন আমরা সেই হাদিসটি বলবো এবং পড়ে শোনাবো আপনাদেরকে হুব হু যের শুনেন ইমাম আখবরানা বিন হার আহমাদ বিন মানি বলছেন আমাকে হাজিস খবর দিয়েছে সংবাদ দিয়েছে এজিদ বিন হারুন এজিদ বিন সে বলছে আখবরানাল হাজিদুল আস্ত আমাকে সংবাদ দিয়েছে সে বর্ণনা করেছে সূত্র যে কোনো হাদিস সেই হাদিসটি সহীন আয়ী এটা নির্ভর করে দুটি কারণে বা দুটি বিষয়ের উপর একটা হচ্ছে সনদের অবিচ্ছিন্নতা সনদের পরম্পরায় অবিচ্ছিন্নতা থাকা বিচ্ছিন্ন হলে হবে না আর দ্বিতীয় হচ্ছে কারের মধ্যে কোন দোষ না থাকে এই দুটি কারণকে লক্ষ্য করেই একটি হাদিস সহিবা হয় সেই কারণে সনদটা উল্লেখ করা জরুরি যখন আমি আপনাদেরকে এই হাদিসের এই হাদিসের সারাংশ বুঝাবো আমি এ করা আল্লাহ রসুল সাল্লাহাল্লামকে আমার কাছে অনুপস্থিত পাই তাকে খুঁজি দেখি তিনি বাকিটা আছেন বাকিটা কি বাকি হচ্ছে মদিনার গরস্থান বা কবরস্থান जैर आसल नाम हल बल गार्क गार्थ गाथ के बला वृक्ष के बला मरुभूम प्राय प्रये से गाच बोले गारे बाकी यहाँ हम आसलस्थान कबरस्थान नाम गार उठे गे बता बी परिचित तो्लम के पावा गो সকালে আসুন আল্লাহ জানি সাইফ আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর কাছে গেছেন অথচ আমার কাছে আজকে আপনার থাকার কথা সকাল আল্লাহর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন অবশ্যই আল্লাহ করেন ছাগলের শরীরে যতগুলো পোষণ লোম আছে এর চাইতে অধিক পরিমাণে মানুষকে তিনি ক্ষমা করেন এই হাদিসটি কে করেছে যদি হারুসটি সহি এমানসির বিধি যখন এই হারুজটি বর্ণনা করেছেন আমি ক্যামেরাম্যানকে সাধারণ একটা আমি দেখাতে চাই এটা এমানসির বিধির বই যেটাকে তোফাতুলা আহ্বাধিটা আমি নিয়ে এই তফাতুলা আওয়াজে এবং এখানে কোন কাজ চুক্তি করা যে কোন তিরমিদি শরীফ মানুষ উঠাতে পারেন প্রথমটি বর্ণনা করার পর স্বয়ং বলছেন ওয়াফিল হয়েছে কালা আবু ইসা আবু ইসা বলেন আবু ইসাটা কে আবু ইসা হচ্ছে উপনাম ইমাম তিরমিদির ইমাম কি উপনাম যারা হাদিস গ্রন্থ পড়েন ইমাম তির্মিদির এই বই তারা অসকলেই জানেন যে যখন কোন কথা তার বইতে ব্যক্ত করেন তখন তিনি বলেন কারা আবু ইসা আবু ইসার বাবা বলছে আবু ইসা এটা হচ্ছে একটু আগে বর্ণিত হল লালিফ ইসলাম হাদিস আমি হাজের সূত্র ছাড়া অন্য সূত্রে এই হাদিসি জানি না এই হাজের নাম তারপর এই সূত্র ছাড়া অন্য সূত্রে জানিয়া হাদিস এবং আমি মোহাম্মদ কে বলতে শুনেছি যে তিনি হাদিস বলতেন এই মোহাম্মদ কে কে নাম হচ্ছে কি মোহাম্মদ বিন ইসমাইল সেই কারণে তিনি বলছেন যেহাম্মদা ইসাদ হাদিস আমি মোহাম্মদ কে অর্থাৎ আমার ওস্তাদ ইমাম কে বলতে শুনেছি তিনি এই হাদিসটাকে জয়ী বলতেন এবং বলতে আসছে কাসিরা থেকে বর্ণনা করে ইমাম তিন মিদি বলছেন কাসির কাছে একজন কোন ভাই মক্কারে আসেনি হজও করতে আসেনি ধরে নেন আর কাবা শরীফের ইমাম কেউ দেখেনি টেলিভিশন বা অন্য মাধ্যমও দেখেনি কিন্তু কোথাও আলোচনা করার সময় যদি বলে যে আমি এই কথাটি কাবা শরীফের ইমামের কাছে শুনেছি তাহলে কি হবে বাংলাদেশে থেকেছে অতপর তার সঙ্গে বাংলাদেশও সাক্ষাৎ হয়নি ওতপর যদি বলে যে আমি তার কাছে শুনেছি তাহলে কি বলবেন মিথ্যুক হবে না মিথ্যুক তাহলে এরকম এখানে একজন রাবি আছে যে বলছে সেটা হচ্ছে কাসির সে অরুয়া থেকে বর্ণনা করছে অথচ আসাদ এই সনদের যে রাবি সে এই কথাটাকে ইয় কাতির থেকেও শুনে শুনেনি তাহলে কয়টা বিচ্ছিন্নতা বা কয়টা দোষ হয়ে গেল দুইটা দোষ হয়ে গেল এক তো ইয়িআনে কাসির সে অরুয়া থেকে শুনেনি নিজের কথা অথবা যদি এই কথা টেলিভিশনে শবে বরাত পালনকারীরা বলে দেয় তাহলে মানুষের অবস্থা কি হবে যারা শুনবে হারিস এসেছে কেমন করে আমি না মানি যে এমআম সির্মিতি তার নিজের কাম করে দিয়েছে এটা ভাই আশ্চর্য এটা হচ্ছে বিরাজীদের পরিচয় যে তারা নিজের বিরাট প্রমাণে এদি প্রদীপ থেকে যা পাবে তাই প্রমাণ করবে এবং বলবে তার আশেপাশে হাজ মানলে কি হবে ওই কথায় আমরা পরে আসব আমি আপাতত ফির মিজির এই হাদিসের ব্যাখ্যায় এখানে বন্ধ করলাম অতপর যে সকল স্পষ্ট দলিল আমাদেরকে আরো দেওয়ার চেষ্টা করা হয় इबने मजा तिरमिजी एक हादिंग शुराना हल एन हम इबने माजार अभी इबने मजाय इबने मजाय আমার কাছে যে বইটি আছে ইবনে মাজা সেটি হচ্ছে সুনাল ইবনে মাজা আর বেসর ফের ইমরান হাসান আল হানাসিয়াল সিন্দি সিন্দির সারা সহ এখানে যে নাম্বারিং করা হয়েছে সেই নাম্বারিং এ তেরোশো অষ্টাশি এবং তেরোশো নব্বই এই তিনটি হাদিস এখানে বর্ণিত হয়েছে এই তিনটি হাদিসের মধ্যে প্রথম যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা হচ্ছে তার স্থাপটা এবং সূত্রটা শোনেন হাজদা সেনার হাসানুদ্দনা আলী আল খাল্লাল এটা কে বলছেন এমান ইবনে মাজা হাদিস সংকলনকারী বা লেখক তিনি বলছেন আমাকে হাদিসটি বর্ণনা করেছেন হাসান বিন আলি আল খালনাল সে বর্ণনা করেছে আব্দুল তাকে বর্ণনা করেছে আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক বলেছে আমাকে সংবাদ দিয়েছে ইবন আবি সাবরা আর ইবন আবি সাবরা বলছে আন ইব্রাহিম বিন মোহাম্মদ ইব্রাহিম বিন মোহাম্মদ থেকে সে বর্ণনা করে সে মহাবিয়া বিন আবদুল্লাহ বিন জাফা থেকে বর্ণনা করে সে তার পিতা থেকে অতঃপর সে আলীর আলী বিন আবি তালেবাদি আল্লাহ তালা থেকে বর্ণনা করে এটা আমরা হাদিস্টির ছড়ানো বলেন এরাান যখন সাহানের মধ্যে রাত হবে আমাদের ভাষায় সবে রাত হবে তোমরা তখন সেই সময়ের দিনে पंदे रोजा रखो विश्व कारण अल्लाह अवतरण कर সহি কিন্তু শুনেন হাদিস্ত্রীর দোষ কি এই হাদিস্ত্রীর সবচেয়ে ভরম বড় দোষ তার মধ্যে সবচেয়ে বড় দোষ হচ্ছে এই যে হাদিস্ত্রীর সম্পর্কে বলা হয়েছে একটি বিশেষ বই আছে এর সাথে সম্পৃক্ত করেছে সেই বইতে লেখা হচ্ছে বর্ণনাকারের মধ্যে একজন ইবনে আবি সাবরার নাম শুনলেন বলছেন এই ইবনে আবি সাবরার জয়িফ হওয়ার কারণে এই ইবনে আবি সাবরা মানে আবু সাবরার ছেলে নামটাও নাই একটা নাম স্পষ্ট হয় কিন্তু নামটা নাই কেউ আবি ও রামাই কাম যখন ওর ভিতরে গেছেন এবং তাকে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তখন সাবরা তার আসল নাম হচ্ছে আবু বাকর বিন আবদুল্লাহ বিন আবি এটা একটা এমন রাবি যার সম্পর্কে ইমাম আহমদ বিন আল চার চার ইমামের মধ্যে একজন বিশিষ্ট ইমাম একজন বিশেষ পন্ডিত তারা দুজনে বলছেন এরকম না এই লোকটা হাদিস জালকারী এটা হচ্ছে মানে যাহ বা হাদিস শাস্ত্রে যখন কোন হাদিস জৈব বা দুর্বল বা সম্পর্কে কোন এমন তথ্য দেওয়া হবে যে তথ্যটা তার দুর্বলতার প্রমাণ সেই দুর্বলতা প্রমাণের মধ্যে এরকম শব্দ সবচেয়ে কঠিন শব্দ ভাই হাদিস হয় আরেকটা হলো হাদিস জাল হয় জয় যেটা হয় সেটা সেই রাবীর স্মরণ শক্তিতে সমস্যা হতে পারে ছানাদের ছিন্নতার সমস্যা হতে পারে কিংবা আর এরকম কিছু সমস্যা হতে পারে কিন্তু হাদিসটা জাল করা এটা হচ্ছে যে নবী সাল্লা সাল্লামের নামে হাদিস তৈরি করা এটাকে কি বলা হয় হাদিস জাল করা আল্লাহ রসুল তার ঠিকানা জাহার নাম বানিয়ে দেয় তো এরকম একজন রাবি যদি সেই হাদিসে থাকে যার সম্পর্কে হাম্বার এবং ইদু মাইন তারা বলেন যে এই হাদিস রাবি একটা এমন রাবি যে হাদিস জাল করত আর আমরা ওই হাদিসটাকে সব করি খিলি তাহলে দেখে এই হাদিসটাকে ইমাম আহমদটাকে জয়ী বলেছেন ইবনুল মাদিনী ইমাম বোখারির শেখ ইবদুল মাদিনী তারপরে ইমাম বোখারি তারপরে মুন্দিরি তারপরে ইবনে রাজা ইমাম জাহাবি ইবনে হাজার হায়ামি এবং বলছেন ও হা কামা আলি এরা ছাড়া অন্যান্য মহাদ্দেশ হাদিসটাকে প্রথম হাদিস দ্বিতীয় হাদিসটা হুব হু ওই হাদিস এবং ওই সনক যেটা এমাম তিনবিধি বর্ণনা করেছেন আমি সনক টা শুনেছি যেহেতু এমাম যখন বর্ণনা করেছেন তখন তার শেখ এবং শেখ এর শেখ আলাদা হতে পারে আর ইমাম ইবনে মাজা যখন বর্ণনা করেছেন তখন তার শেখ কি হতে পারে আলাদা হতে পারে মাজা যে সোনে বর্ণনা করেছেন সোনতটা শুনেন সেটা হলো হল হার্দ ইবনে মাজা রহমতুল্লাহ আলের শিক্ষক ওয়া মুহদ উবন আব্দুল মালিক এরা দুইজনে বর্ণনা করেছে মোহাম্মদ ইবনে আব্দুল মালিক আবু বকর তারা দুইজনে বলে বর্ণনা করে দিল তাহলে এখানে আমাকে বর্ণনা করার প্রয়োজন নেই কারণ যে কারণে এমাম এটাকে জয়ী পড়েছেন এবং এমাম বোখারে জয়ী পড়েছেন এমাম তির্মিদি বক্তা হুব সেই দোষটাই এখানে